শ্রোতা আগেকার মতো আবার সঙ্গে খুঁজতে আছি আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে বিষয়টি আলাপ করবো সেটা হচ্ছে অজুর অঙ্গসমূহ নিয়ে অথবা উজুর ফল সময় নিয়ে আলোচনা যখন সালাত ইচ্ছা পোষণ করবে তখন তোমরা নিজের চেহারাকে ধুয়ে নাম এবং এই চেহারার অধীনে রয়েছে গুলি করা এবং নাকে মালে দেওয়া কারণ হচ্ছে মুখ এবং নাক এটা চেহারারই অধীন এই কারণে ধৌত করতে হবে ধোয়া বাধ্যতামূলক সেটা হচ্ছে দুইটা হাত আপনার কোন পর্যন্ত ধুতে হবে কারণ সূর্য মায়ের মধ্যে আল্লাহ আরো বলেন অর্থাৎ দুটি হাত কোন পর্যন্ত ধোঁয়া যে দুটি কান মাথার অধীন আর এটা তো দেখাই যায় এটা বলতে হয় না এখানে বলার উদ্দেশ্য আছে মানে দনুটাকে মাসে করবে কানকে মাথার অধীন করে দেওয়া হয়েছে সুতরাং মাথার কোন অংশ অল্প কিছু যে পর্যন্ত ধোবে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতা হ্যাঁ কারণ আল্লাহকে ধারাবাহিক উল্লেখ করেছেন এবং পাশাপাশি অনুযায়ী যে প্রথমে ছেড়া দিতেন তারপরে দিহাত তারপরে মাথা মাথা করতেন তারপরে দুই পা যেটা আপনার হজরত আবদুল্লাহ জায়দ রাত থেকে উজুর বর্ণার মধ্যে আমরা দেখতে পাই ৬ নম্বর যে কাজটা সেটা হচ্ছে যে পরম্পরা করা হ্যাঁ এটা হচ্ছে আপনার এবং যেটা খালেদিন তারুকে দ্বিতীয়বার করার আদেশ করেছেন মোসর আহমদের হাদিস খন্ড নম্বর তিন খ্রিস্টান শত চব্বিশ আবুদ আপনার নাম্বার হাদিসের বিশেষ করে একশত পঁচাত্তর হম এবং আলব এটাকে বিশুদ্ধ বলেছেন যদি পরম্পরা যদি শর্ত না হতো তাহলে ওজু দ্বিতীয়বার করতে রয়েছিল ওই লোকটাকে আদেশ করতেন না দ্বিতীয়বার কোনটা করার জন্য হ্যাঁ শুধু ওই যে অংশটি আপনার দোয়া হয়নি সেটাই দুইতে বলতেন যদি পরম্পরা পরম্পরতা যদি না হতো পরম্পরতুর একটি বিশেষ ফরজ বা রোকন বটে যেরকম ধারাবাহিকতা একটি রোকন বটে আল্লাহ জন আমাদেরকে সঠিকটা জানে আমল করে দান করুন